ইবনু উমর রাজিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম সফরে ফর্জ সালাত ব্যতীত তার সাওয়ারি হতেই ইঙ্গিতে রাতের সালাত আদায় করতেন সাওয়ারি যেদিকেই ফিরুক না কেন আর তিনি বাহনের উপরেই ভিতর আদায় করতেন